لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا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 أرسله الله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَقَالَ تعالى বড় আফসোস আক্ষেপের সাথে বলতে হয় মনের বড় ব্যথা নিয়ে বলতে হয় मध पदा उम्मत मध्य मोहब्बत बृद्धि একে অপরের জন্য খায়ের কাহা বানানোর জন্য চেষ্টা করা এই সবকিছু নির্ভর ছিল দিনের উপরে দিন নির্ভর করতেছে দিনের মেহনতের উপরে দিনের মেহনত নিতে ছিল তিনভাবে মাদারে গুলোতে তালিমের মাধ্যমে मस्जिदे मस्जिद दावतर मल्ला वाले दरबार तस्कर मेहनत दायित्व देर कोम्मीज के मुक्त मन करते কারণ কেউ যদি দাওয়াতের মেহনত করতে চায় তার কাছে এলএম না থাকে সে তার দ্বারা সঠিক রাহাবারি হবে না সঠিক রাহাবারি হওয়ার আগে দাওয়াতের মেহনতের সাথে সম্পৃক্ততার কারণে মানুষের কিছু মানুষের অন্তরে তার মোহব্বত পয়দা হবে কারণ পবলিক নামে একটা গ্রহণযোগ্যতা আমাদের বিশেষ করে আমাদের দেশের সমস্ত মানুষের মধ্যেই আছে কি বলেন আছে না সব মানুষের মধ্যে আছে এমন কি হিন্দুদের মধ্যেও আছে তারা শ্রদ্ধা করে এই হাজারো ঘটনা যে হিন্দুরা কিভাবে শ্রদ্ধা করে এই কামটাকে যদি এলেন না থাকে মানুষের মধ্যে তার এই মেহনতের কারণে একটা গ্রহণযোগ্যতা এসে যায় তখন সে এমন এমন কথাবার্তা বলবে যে কথার সাথে কোরআন হাদিজের কোনো সম্পর্ক নাই আর মজনা একটা অংশ তার উপরে এমন এতমে নান সে যা বলবে তাই দিন মনে করবে সে যা বলবে তাই দিন মনে করবে বেড়ে মহতার আমি এলেন না থাকে এলেন না থাকলে সাথে দাওয়াতের কাম করতে থাকবে এলেন আছে মেহনত আছে কিন্তু ভিতরের রোগ আছে এই রোগগুলার এলাজ সে করায় নাই চিকিৎসা সে করায় নাই নামাজ নামাজা হাত জাকাত পাতনি রোগের ঔষধ যেখানে বলা হয়েছে এটা হল তারিখ পাতেনি রোগের মধ্যে একটা হলো মিথ্যা বলার প্রবণতা তার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে মাথায় ঠিকই কিন্তু তার মধ্যে বড়াই আছে তার মধ্যে ওজব আছে সে নিজেকে সকলের চেয়ে স্বতন্ত্র মনে করে তার আমলটা তার কাছে সবচেয়ে সুন্দর মনে হয় তার মধ্যে চুগুল খড়ির স্বভাব আছে এই রোগগুলা সহমত ছাড়া এই রোগগুলা দূর হওয়ার কোনো উপায় নেই এই রোগগুলা দূর করার উপায় নেই আমরা মনে করছিলাম যে রোগগুলা যদি দূর হয়ে যায় কিন্তু হয় না আমাদের তবলিগের লাইনে মুরবীদের মধ্যে বড়দের মধ্যে ওলামাইকার আছে জেনারেল শিক্ষিতরাও আছে আমাদের মুরব্বী ছিলেন বাংলাদেশের মধ্যে জেনারেল শিক্ষিতদের মধ্যে অন্যতম হাজি আব্দুল মুখিত সব রহমতুল্লাহ আলাই উনি হতে হাতে বায়াত ছিলেন হজরতুল হাসান রহমতুল্লাহ হাতে বায়াত ছিলেন সারা দুনিয়ার মধ্যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে সবচেয়ে মসুর সবচেয়ে বড় মুরগি হলেন হাজি আব্দুল হাম সাহিনী উনি রায়পুরি সামি হাজর মালানা আব্দুল আব্দুল কাদের রায়পুরের রহমদ্দুল্লাহ হাতে বায়াত ছিলেন নিজের ভিতরকে পাক করছেন আন্দোলনী বিমারী যেগুলা এগুলোর থেকে পাক থেকে পাক না করলে কি হয় আসমারে সাতজন অনেক রকমের ফেরেস্তা আছে কিন্তু সাতজন ফেরেস্তা আছে একটা বিশেষ দায়িত্বে এই হাতিসটা শোনানোর সময় হাজত মোয়াজ রবিহ তিনবার দেবে গেছে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সরাসরি নদীর কাছ থেকে শুনছেন এরকম একটা হাবিজ শোনান তখন বলছেন যে আল্লাহ যখন সাত আসমানকে বানাইলেন অন্যান্য মহলকারকে সৃষ্টি করার আগে সাত আসমানে সাতজন ফেরিস্তা নিয়োগ দিলেন ওই ফেরিস্তাদের মধ্যে আল্লাহ তালা বিশেষ একটা যোগ্যতা দিলেন এক আসমানে একজনকে নিয়োগ দিলেন যে আরে কুকুরে যদি বুঝে যে এই লাগে হেরোইন আছে কুকুরে যদি বুঝে যে এই লাগে মধ্যে হেরোইন আছে এর মধ্যে মানব দ্রব্য আছে মানুষ ফেল করছে মেশিন ফেল করছে কুকুর আবিষ্কার করে দিতে লক্ষ লক্ষ টাকা এক একটা কুকুর কুকুর বিক্রি হয় ইউরোপের সব এয়ারপোর্টের মধ্যে আত্মহারা এর প্রতিটা আমলের নিজস্ব একটা নূর আছে ওই নূরের কারণে ঝলমল করতেছে দেওয়া যাবে না বলে কেন যেতে দেওয়া যাবে না দেখেন না আমল গুলা বলে যে এই আমলকারীর অন্তরে গিবত ছিল ওর ঘান এর মধ্যে আছে যাওয়া যাবে না এখন আবার অনেকে মনে করে যে হুজুর তো মালাম সাবসবের গিবত করে সেই ভুল করতে এই ভুল করছে এই ভুল করছে মেদে মন্তরাম দোস্তর হুজুরবু এখানেই তো এলএমের দরকার কোন ভুলের আলোচনা যদি এই জন্য করা হয় যে ওই লোক তাকে লজ্জিত করবে শর্মিন্দা তবে মানুষের মাঝে ছোট করবে এই উদ্দেশ্য যদি করা হয় তাইলে এটা গিবত হবে গুনা হবে খারাম কারো এমন বক্তব্য যেই বক্তব্য আসল অবস্থা যদি মানুষে না জানে তাইলে ওই বক্তব্য ভিত্তিকেরা মানুষ গুমরা হবে এইরকম বক্তব্যকে বক্তব্যকে মানুষের সামনে জানাইয়া মানুষকে অবগত করিয়া দেওয়া ওরা আমাদের জন্য ফরজ ভাই যে আপনারা মাঝে মাঝে একটু কথা বলে ওঠেনি বলার দরকার নাই কারণ এইটার ফল বেশি ভালো না বড় বড় নেতারা যে মিটিং করে ইলেকশনের আগে কেন্দ্রীয় পর্যায়ের যারা আছে বিভিন্ন দলের এই জেলা যা ওই জেলা ভরা এরকম তো দিলা হিসাব করেন কত কোটি মানুষ দেব না বুঝেন না কথা যারা আওয়াজ করে তাদের ভিতরে থাকে আওয়াজ করেন না শোনে আওয়াজ করেন না যদি কিছু করণীয় বলে বুঝে থাকেন নিজে এটা করে এটা তো করবেন না এটা করবেন না এটা করলে আজকেই এই দশা হতো না আপনারা সকলেই কোরআন হাতিস পড়া মানুষ আমি মনে করি মতমার পঁচাত্তর ভাগ বিভিন্ন মাতারা সে উস্তাদ এত কিছু হয়ে যাওয়ার পরে এতদিন পর্যন্ত আপনি চুপ থাকছেন থাকতেছেন কেন কোরআন হাতিজের সরাসরি নবীদের উপরে তোহমত আল্লাহ তালা যেমন নবী পাঠাইতে পাঠাইতে শেষ নবী হজুর সাল্লাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লি পাঠাইছেন অনুরূপে উনি নবীদের উপরে তহমত লাগাইতে লাগাইতে শেষ পর্যন্ত হজুর সাল্লাহ আলি সালামের তহমত লাগাইছেন মানে বায়নে বলতেছেন হজুর সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত তার নীতি ভঙ্গ করার কারণে তার তাকে কষ্টের সম্মুখীন হইতে হয়েছে হজুর সাল্লা সাল্লাম নীতি ভঙ্গ করছেন সোনায় খুব ভালো করে শোনেন যে সব বিয়েতে নবীজি সেজন খাওয়াইছেন এক বিয়েতে শুধু গোষ্ঠীর খাওয়াইছিলেন এই জন্য কষ্ট হয়েছে ওনার রীতি ভঙ্গ করার কারণে আল্লাহ তালা ওনাকে ছাড়েন নাই কষ্ট হয়েছে সাহাবীদের বসে কথা বলতেছিলেন পাইলেন যে কথা বলার কারণে নবীর কষ্ট হইল এটা সাহাবীর কি বলতে হবে সাহাবারা ভুল করছে না ঠিক করছে যদি সাহাবারা বসে থাকে গল্প সাহাবারা ভুল করছে না ঠিক করছে নবীকে কষ্ট দেওয়া কি না যায়জ কোরআন হাদিসের মধ্যে আপনি দেখান ওই সমস্ত সাহেজকে আল্লাহ তালা কোথায় বলছে যে না তবা করো যারা কথা বলতেছিলেন তাদের কোথায় বলছে যেত করো দেখাইতে পারবেন আপনি কোথাও তাদের এই ভুলের কারণে আপনি বললেন যে নবীর কষ্ট হয়েছে কোরআন হাতে কোথাও দেখেন আপনি যে তাদেরকে তো অবাক করতে বলছে আল্লাহ তালার কাছে তো এটা ভুল এমন ভুল হয় নাই আল্লাহর কাছে ভুল হয় নাই আপনি তাদেরকে ভুল বলছেন আর নবী তার নিজস্ব নীতির থেকে আদর্শ থেকে সরে যাওয়ার কারণে কষ্ট হয়েছে এই কথার আলোচনা এই জন্যে করতে হবে এটা ফরক যাতে করে এই উম্ম না করতে পারে কারণ তবলিকের নামে একটা সাধারণের মধ্যে একটা দুর্বলতায় শিখেছে মানুষের নামে মানুষ দুর্বল ইস্তেমা তার প্রমাণ আজকাল যে বিভিন্ন জেলায় জেলায় ইস্তেমা হয় কোন কোনো জেলার ইজতেমায় পাঁচ হাজার তিন হাজার পাঁচ হাজার হিন্দু জমা থাকে সেখানে আমি গত তিন দুই বছর আগে গোপালগঞ্জের জেলার ইজতেমা ছিল তারা ওই বছর মাঠে আসে নাই আমি এখানে গেলাম সাথীরা বলল যে প্রায় তিন থেকে চার হাজার হিন্দু আছে যারা মুসলমানদের সাথে মিল জেলা খাইতেছে থাকতেছে নামাজের সময় তারা এখান থেকে সরে যায় কারণ তবলিকের নামে মানুষের মধ্যে একটা দুর্বলতা আছে এই দুর্বলতার সুযোগ নিয়ে এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজের হিনম স্বার্থকে উদ্ধার করার জন্য কিছু মানুষ তৎপর হয়ে উঠছে মেরে মোস্তর দত্ত আল্লাহ তালা বলেছেন খবরদার তোমরা কোরআনের রুজুকে রশিকে মজবুত করে ধরো খবরদার তোমরা বিক্ষিপ্ত হয়েও না বিক্ষিপ্ত হয়েও না কয়দিন পর পরই আসে উনি রুজু করছেন আরে ভাই ঠান্ডা হয়ে যাবে অসীম সময় সে ঘোষণা দিলেন রুজু করছে আমাদের সামনে হ্যাঁ ওই যে পাঁচজনকে ছিলেন যে শব্দ গুলা দেখেন সেখানে বলতে সেন আগর কে যমহর খেলাফ হমহর রায়বা করি তোবা করি ছাত্র পড়াইতে মাসলা বলতেছেন রুজু কিভাবে করতে হয় মাসলা বলতেছেন উনি কিন্তু কথা বলেন নাই যে আমি ভুল করে ফেলছি আমি তো এটা কিন্তু বলেন নাই আমি ভুল করে ফেলছি আমি তবা করতেছি বলেন নাই অডিওতে আসে সে শব্দগুলা উনিও তো বোকানা আবার কিছুদিন আগে একটা বইভাই করছে যে উনি তবা করছে উনি তো রুজু করছে আপত্তি কেন ওই বইয়ের কিছু কিছুক্ষণ পরেই অল্প কিছু পরেই লেখা আছে উনি রুজু করছেন আবার বলতেছেন দলিল আছে তো যার কাছে দলিল আছে তার তো তার খেলাপ করা যায় নেই খেলাপ করা যায় নেই একজন মানুষের রোজার চা দেখছে এই লোকটাকে রোজা বাংলিভাবে যদি পরিষ্কার থাকে সে ছাড়া আর কেউ দেখে নাই তাইলে লোকটা রোজা বাঙ্গা নাই তাকে রাখতে হবে কারণ তুমি তো দেখছো তোর মধ্যে জানি একেবারে স্পষ্ট স্পষ্ট দেখছি আঘাশ যদি মেঘাচ্ছন্ন হয়তো তাইলে তো একজনের সাক্ষী যাই মেরে মোস্তর স্পষ্ট দলিল আছে অকাঠে দলিল ওনার কাছে আছে যেগুলো বলছেন তাইলে আপনি রুজু করে কেন আর এক মাসলার দিলেন আপনি রুজু করলেন তাইলে মেরে মোহতার দস্ত রুজুর্গ এই কথার কোন শেষ নাই আমরা বুঝাইতে যে পারি নেই বুঝাইতে শেষ পর্যন্ত এখন আমাদের উপরে লাখি আসতেছে সেই দিন নিজামত দিন থেকে এক লোক আসছেন উনি আগে গেছিল দুই মাসের পাঁচ মাসের ভিতরে সত্তর দিন লাগাইছে ওইখানে পরামর্শ হইতেছে উনি কয়েকদিন আগে আসছে সদরঘাটের অনেক পুরানো একজন জিম্মাদার সাথীকে নিয়ে আসছে আমার পরদের হাওয়া করে গানতেছে ভাই আপনি কি করেন আমাদের মুরুবি মানুষ পরে সে নিজেই বললো তার ছিয়াত্তর বছর বয়স বলে প্রোগ্রাম হয়ে গেছে আপটাকে যেখানে পাবে সেখানে আপনার হামলা আপনাকে শেষ করে ধরবেন পরামর্শ হয়ে গেছে ওইখানে এই জন্য ওইটা পাওয়ার পরে প্লেনের টিকিট যখন পাইছি তখন চলে আসছে আমি চলে আসছি কারণ আপনাকে আমি মহব্বত করি আপনার আপনাকে আমি মহব্বত করতাম থাকিনি মেরিমোহাম একটা নির্দিষ্ট হায়াতের একটা নির্দিষ্ট সময় রাখতেন ওর আগে কেউ দুনিয়ার থেকে যাবে না ওর আগে দুনিয়ার থেকে যাবে না ওই সময় যদি আমার মাথায় কেউ বাড়ি নাও দেয় ওই সময় আমি দুনিয়ার থেকে চলে যাবো মজলুম হয়ে যেতে পারলে হকের উপরে থেকে যেতে পারলে এটা বহুৎ বড় ছাদ তোমার জন্য বহু বুঝাইতেছিলাম একদিন এসে তোমার পরে আমরা বসছি বসানো হলের মধ্যে একজন বললো যে আমরা সুরা যারা আছি তারা একটু বসি অনেকেই ছিলেন অসিক সাহেব নাসিম সাহেব ইনু সাহেব প্রশাদ সাহেব মালান জুবাই সাহেব মালানা ফারুক আমাদের মাঝে মাঝ এমন কেন হইল আপনারা সকলেই জানেন মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব সরল মানুষ তেজগুজ বুঝে না যে কিচ্ছু হয় নাই মানুষের দল দিয়ে না কিচ্ছু হয়নি আপনারা হজরত হয়ে যাবে চোখ কথা বলে না আবার উনি বললেন হজরত দিয়ে বেশি দিন চলতো নাই যে আপনারা দুজন সারা দুনিয়াকে না পাইতেছেন নাসিম সবার অসুবিধার দিকে তাকায় বললেন আপনারা বিজুর সারা দুনিয়াকে নাচাইতেছেন আপনার তো হজরত বেশি দিন চলতো না অসুক সাহেব বললেন বিশ বছর তো মানলেন এখন কি সমস্যা হইলো বিশ বছর পরে তখন আমি বললাম যে হজুর তো কিছু বলছে আমি একটা কথা বলি বলেন বললাম যে হজরত আবদুল্লাহমাকে হজরতলা খেলাফতের জমানাতে নতুন এক এলাকায় গভর্নর করে পাঠানোর জন্য আসলেন দায়িত্ব দিবেন উনি মানা করলেন হজরতান্লাহন যত বুঝায় উনি তত মানা করেন্লাহ তালোমার বয়স দুজনের কাছাকাছি ছিল সেই হিসেবে হাজরত আবদুল্লাহর তালা ওনার ছেলে বয়সে তোমান আরো সেন এবং উনি কিছু হাবিজ শুনাইলেন জিম্মাদারি নেওয়ার পরে যদি জিম্মাদারি ঠিক মতো আদায় না করতে পারে তাহলে কে আমাদের ময়দানে কি কি হবে তখন হাজরত উসমান নদী তালা বললেন এ হাদিস তো আরো মানুষে জানতো জানা ছিল এই হাদিস থাকা সত্ত্বেও তো তোমার আব্বা জিম্মাদারি নিচ্ছেন তাহলে কি তুমি কি তোমার আব্বার চেয়ে বেশি পরে গানের দাবি করতেছ আব্দুল্লাবিনের গ্রহণযোগ্যতা বর্ণিত আবদুল্লাবিন থেকে কোন হাদিস যদি রবায়াত হয়ে থাকে এটা সবচেয়ে শক্তিশালী এটা দেখুন বললেন যে দেখেন আমার আব্বা যখন জিম্মারে নিছিলেন তখন তোর চার পাশে একজন আমার আব্বা আরো অমুক অমুক অমক ছিলেন আপনিও ছিলেন আব্দুর রহমান এরা ছিলেন আপনি আমাকে যেখানে পাঠাবেন এখানে তাদের কে আসছে সাহায্য করবে সহযোগিতা নেবান থাপা দিয়ে হাত ধরলেন বললেন যে আবদুল্লাহ তোমাকে আর ইসরার করবো না আর পিয়া পিড়ি না কিন্তু শক্ত হইল এই কথাগুলো আর কারো কাছে বলতে না যদি তুমি বলো তাইলে আমি এই দেশটাকে চালানোর জন্য কোনো মানুষের সহযোগিতা পাব না আর আমার একার পক্ষে সম্ভব না আপনি বিশ বছরের দোহাই দিতেছেন সে বিশ বছর পর্যন্ত ওইখানে কারা ছিল আর তারা এখন কোথায় তারা কোথায় আপনি কি আমাদেরকে দালান পূজা করানোর কথা বলতেছেন হাতি পূজা করার কথা বলতেছেন কোনো ব্যক্তি পূজা করার কথা বলতেছেন ব্যক্তি পূজা তো করা যাবে না স্পষ্ট বলে গেছেন যদি তোমরা কার অনুসরণ করতে চাও তাহলে যারা হকের উপরে চলতে চলতে দুনিয়া থেকে চলে গেছে যাদের জীবনের উপরে কারো কোনো আপত্তি নাই তাদের অনুসরণ করে তারা যা যা করছে সে আপত্তিবিহীন ব্যক্তিত্ব কারা ছিলেন যাদের জীবনে কোনো আপত্তি নাই আপত্তি বেহীন বিহীন ব্যক্তিত্বা ছিলেন্লাহ আর ওনাদের জীবনে উনাদের এলেন যাদের কাছে পাওয়া যাবে তারা উল্লামর বলতে আলেম ওই ব্যক্তি এবং ওই ব্যক্তি যাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে তার দিনদারির কারণে এবং সে তার দায়িত্বকে কোরআন হাতিফের দৃষ্টিতে আদায় করতেছেধারী তার অনুসরণ করার কথা বলা হয়েছে বলুল আমার মানে রিক্সাওয়ালার ছেলে বাচ্চা নাম বাচ্চা ওই বাচ্চা না পাটা চালায় সাত মিনিট পরে এক চলেছে খুশিতে নাম রাখতে বাচ্চা কি তারাগরকে দালান হয়ে গেছে নাকি হ্যাঁ হইল আবেদুর রহমান করে কমিউনিস্ট পার্টি রহমান করে কমিউনিস্ট পার্টি এই সাজেদুর রহমান আর আবেদুর রহমানের কোনো লাভ হইছে নাকি বেরে মহত রহমদ দুজুগো ওই রকম উল্লাহম না ওলাল আমলের ব্যাখ্যা কোরআন হাদিসের এই ব্যাখ্যা আমাদের আকারেরা করে গেছে ওইখানে দাঁত বসনের সুযোগ নেই ওইখানে কি নাই দাঁত বসানের সুযোগ নেই নতুন সংযবেদনের সুযোগ নাই এটা কোনো দুনিয়ার রাষ্ট্রের সংবিধান না যে আবার একমত হইলে আগের একটাকে সংবিধান থেকে একটাকে বিলুপ্ত করে দেওয়া যাবে কোন আইনকে বিলুপ্ত করে দেওয়া যাবে দুনিয়ার সংবিধান না কোরআন হাবিফের উপরে পারদর্শী যার পারদর্শিতার উপরে মানুষের এত্তেফাক আছে মানুষ একমত অনেকে বলে যে আমাদের সাথেও আলেম আছে ওই আলেমদের মধ্যে একজন আদর্শের কাছে মুক্তিদের কাছে মাপ পেয়েছে তিন বছর পর্যন্ত ওনার কোন ফনত দেখাতে পারে নাই তিন বছর পর একখান আনছে কোথার থেকে আনছে আল্লাহ জানে এই যখন পকেটলে ঘুরে যখন জিজ্ঞেস করে যে আপনি কি আলেন নাকি বলে হ্যাঁ রহমতুল্লাহ ওনাদের সনদকে দেখতে চাইছে সকালে বাংলার তাজুল ইসলাম সাহ তাদের স্থানকে কোনদিন দেখতে চাইছে হ্যাঁ বলে তারাও আলেন কিন্তু স্থক না দেখেলে মানুষও বিশ্বাস করে না আর কথা একটা বললে তার মধ্যে দশ রকমের ভুল বের হয় অনেক ছিল তার নাম ছিল আলেম মাতবা আপনারা যদি এখন যান তাহলে দেখবেন যে এখন যেখানে বক্তব্যের ঘরগুলো এসে সামনে বিশাল মাঠ আমরা যখন পড়ছি তখন ওই জমিটা ছিল আলেম মাতবাড়ের আর ওই এলাকার মধ্যে আলেম মাতবাড়ের সেই জাহাই কেউ নাই আপনারা গেলে জিজ্ঞেস করেন আমাদের ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কোরআন হাফিফের সোহেল যার কাছে আছে যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এখতিয়ার ধারী সেই নিষেধ করে গেছেন এই সমস্ত কথাবার্তা যখন মানুষের কাছে পৌঁছাতেছিল তখন তারা কয়েকজন হাবিসের খেলাম তারা অঙ্গীকার করলো ইয়ের মধ্যে মধ্যে যতদিন পর্যন্ত বাচ্চা আসি আমরা ওনার এর্তেবা করব আর না সালাম তো মানুষের পক্ষে আছে না বিপক্ষে আছে এই স্পষ্ট ঘোষণা দিচ্ছে হাদিস অনুযায়ী না তার কথা আমাদের অনেকের কাছে মিঠে লাগে পরিবর্তন হয়ে গেলে কি করব আপনারা জানেন নিজে ইজতেমা গেল তার আগের ইজতেমাতে ওলামা একাম তিনবার গাছে কাকড়াই প্রথমে যে একটা তিনটা প্রস্তাব দিলেন ওরা প্রস্তাব লিখিত আগের দিলেন যে বললেন যে আমরা যদি সরাসরি চিঠিটাই এটা উনি নাও করতে পারেন কারণ ওনার মধ্যে জিত খুব বেশি উনি যা করবেন তা করবেনি উনি কারো মশাহাতে উনি ফিরবেন না কারো পরামর্শ উনি মানবেন না উনি যা করবেন তা করবেনি মালানা ইব্রাহর এই কথাটাই বলছেন কারণ ওনার তো সরাসরি ছাত্রের কথা বয়ান করেন কি বলেন শুনছেন না মাঝে মাঝে আর ওনার উত্তাদ সম্বন্ধে উনি কি বলছেন অনেক সময় এমন এমন কথা বলতো সাথেদের কাছে রায় চাইতো কখনো মালানা ইব্রাহরের কাছে রায় চাইতো উনি কি বলবেন শরীর মানুষ চোদ্দ থাকা মানুষ আমাদের মাদ্রাস জগতে কোন ছাত্র তার উত্তর সম্বন্ধে এরকম কথা বলেনি আমাদের দেশে সবচেয়ে ঘির যেতে আলেন আজিজুল হক সেটা যে সের বাংলা নামে পরিচিত অবস্থানে এই কামটাকে সাহাবাদের তর্জের উপরে উঠেছে উস্তাদের ব্যাপারে সাহাবাদের তর্জ কি ছিল হাজত আলী রাজি আল্লাহ বলছেন আমি এক অক্ষর জার কাছ থেকে শিখছি আমি তার গোলাম হয়ে গেলাম সে ইচ্ছা করলে আমাকে বিক্রি করতে পারে ইচ্ছে করলে আমাকে রাখতে পারে আপনি যখন কামকে শাহাবাদের তরজের উপরে নেবেন তাই শাহাবাদের উস্তাদের সাথে আচরণের তরফ যেটা ছিল এইটা আপনি কেন ভাঙলেন তাহলে বুঝা গেল যে শব্দ আপনার এটা থাকলেও আপনার উদ্দেশ্য ভিন্ন কালিনা তহাসী উরিদা বিহাল বা একটা কথা আছে কথাটা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি খারাপ তাহলে আপনার উস্তার ছিলেন কেন বেড়ে মোস্তার এগুলো সবই অডিওতে আছে কোথায় পাইলেন পাইকেরে আপত্তি করেন না ওলা মারা দিয়ে গেলেন তিনটা বিষয় একটা হলো ওনার যত ভুল গ্রামটি এ পর্যন্ত হয়েছে উনি স্বীকার করে নেবেন দবনকে নাম করবেন দমন গ্রহণ করবে ওনার ফিরে আসা গ্রহণ করবে এবং হাসান রহমতুল্লাহ শেষ জীবনে বড় শান ছিলেন জামার পরে কি হবে মেরে মোহতর রহমদুরগু যে সংসারটা গড়ে তার কিছু পরিশানিত থাকেই কি বলেন ঠিকই ঠিক না এই তিনজনের হাতে এই তবলিকের কামটা গড়ছে পরিপূর্ণতা লাভ করছে তার মধ্যে তো উনিও একজন প্রেশান একদিন প্রেশান হয়ে এই খবর শেখ হলাদা দেখার ইয়ে রহমতুল্লাহ আলাই যার কথা হাতে ইয়েস রহমতুল্লাহ আলাই বহুবার বলছেন তুই আমার মতামতের যত বাধা দিছ বাধার সৃষ্টি করছো এই সিরিজে এরকম বাধা আর কেউ সৃষ্টি করে নাই আর তোর দ্বারা এই কামের যত সহযোগিতা করা হয়নি কারণ পর্যন্ত কোরআন হাতিস অনুযায়ী নেওয়া হয়েছে করতে দেন নাই একবার হজরত ইলিয়াস রহমতুল্লাহ চিন্তা করলেন এই জামাতটা যে যাইতেছে এইটা বোঝানোর জন্য এক রকম বিশেষ রঙের একটা ঝান্ডা থাকলে সাল ইসলামে এটাকে গ্রহণ করেন নাই সুতরাং দিনের কোন ব্যাপারে ঝান্ডা দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করা এটা হাদিসের নিষেধ এরকম কঠোর ছিলেন যতক্ষণ পর্যন্ত পুরোপুরি কোন হাদিস না হয়েছে এতক্ষণ পর্যন্ত বিশেষ করে যখন হাজরত নাদানী রহমতুল্লাহ থাকতেন তখনই উনি চাষার সঙ্গে কথা বলতেন কোনো কোনো ব্যাপারে চাচার সাথে এমন তর্ক বিতর্ক হইতে থাকতো তাতে একটা বলতেন উনি হাদিস শুনাইতেন তাতে আর বলতেন উনি হাদিস শোনাইতেন রহমতুল্লাহ খুশি হয়ে আনন্দে বলতেন যে তুঝে আপনার মতলব কাতিস বহুত ইয়াদ হয় তোর তোর সাতটার হাতিস তোর অনেক গান আছে কোনো শেষ নাই কেন আদর করবেন না শুরু থেকে শুরু থেকে তফিরের আগ পর্যন্ত সময় অধিকাংশ কিতাব উনি পড়াইছে তার চিন্তা করেন যার কাছে একটা হলো আজকে যে রাম হাসান আহমদুল্লাহ একজনে হাজার শেখ কে খবর দিলেন মদিনাতে থাকতেন তখন হিজত করে চলে গেছেন শেখ জীবন পর্যন্ত তোমার হাবিবের শহরে আমার কবর নসিব করো দিলে রে হাল করাউনে মোরা কাবা করে বসে বসে মোরা কাবা করে বসে বসে যে কাম এখন সোরার মাধ্যমে চলবে এ কাম কি করবে সুরার মাধ্যমে চলবে এখন উনি কি বলেন মোরাকাবা কোনো দলিল না মোরাকাবা না কোন দলিল না এই কাম শুরু করার আগে যে জান্নাত যে রোজ আছে মোরাকাবা করলেন ওইটাকে অস্বীকার করেন ওইটাকে অস্বীকার করেন ওইখান থেকে তো ফেসলা করাইছিলেন ওইটাকে অস্বীকার করেন ওটাকে অস্বীকার করেন না কেন ওটাকে অস্বীকার করেন যে তোরা কামকে একা নিগ্রানি করবে তোমরা সোরা বানাও আর যদি সোরা বানাইলে তাজবিস করা হলো তো হাজার দি তার মধ্যে থেকে সোরা বানাইলেন প্রথমে ওনাদের দুজনের নাম ছিল না আটজনের নামও দাও আরও দশজন হয়ে গেল আস্তে আস্তে গুলি বয়সের ভাড়ায় নূজ্য ছিলেন খুবই তাড়াতাড়ি তারা দুনিয়ার থেকে চলে গেল বাকি থাকলো দুইজন কামকান্নাওয়ালারা পরিশান হয়ে গেলেন যে ওনাদের দুইজনের জীবন দশাতেই এই সুরাটা মোকাম্মল হওয়া উচিত দু হাজার পনেরোতে সময় সোরা মোকাম্মল করা হলো প্রথম থেকে একটু আমি তেমাতে ছিলাম প্রথম একটু দুটারা ভাবছিল পরবর্তীকালে সবাই একমত ভাই আব্দুল্লাহ সাহেব বললেন যে কাগজ আমার কাছে দাও আমি হাজার সাথে পরামর্শ করা তোমাদেরকে কালকে দিয়ে দেব রাত একটার সময় অসিক সাহেব লোক পাঠালেন সাহায্যে কাছে আপনি এটাকে মাইনের নামরা আছি আপনার সাথে যাকে পাঠাইছিলেন সে এখনো বাঁচান আসবেন না যতক্ষণ পর্যন্ত নিজামুদ্দিন থেকে দেশমস্তরানা জিনবাদার ওলামায়াম যারা চলে গেছেন তাদেরকে উনি সাথে করে না নিয়ে আসবেন আমরা বললেন যে আমরা ওলামারা বললেন যে আমরা যদি হয়তো দেখলাম আমরা ওনাকে অনুরোধ করবো যেটা মানেন তখন পাকিস্তানের মুখ গুলো থাকবে সবাই মিলে অনুরোধ আমরা দুইটা বললাম দবম কেজ করেন আর মালানা এই সাহেবদেরকে সাথে করে নিয়ে আসেন একদিন চিঠি আমরা পাঠাই দিলাম সকালবেলা মশরাম এমন সময় ওয়াশিফ সাহেব মোবাইলে ফোন বাজলো ফোন দেখলেন সম্ভবত নিজামুদ্দিনের নাম্বার দেখে খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে ভুলে গেলেন যে পরবর্তীকালে কি হতে পারে উনি স্পিকার ওয়ান করে দিলেন ওইখান থেকে জিজ্ঞাসা করলেন ভাই ওয়াশিফ বলবে হ্যাঁ ওয়াসি ওয়াশিফ খ লিখে আপনে আপনি তরফ সে খত আই হিসেবে শর্ত লি তালো মিল করিখ কে হ্যাঁ সব কর লিখ আচ্ছা তো ফের মতো ই মৌলানা আগে শত পু না করে তো মৌলানা না আয়ে মতো হ্যাঁ দুদিন এই শর্ত পুরা না তেমনি না উনি সাথে সাথে বলে আনা হ্যাঁ জরুর আনা হ্যাঁ বললাম যে এইটা কোন জরুরি জিনিস না এটা কোন জরুরি জিনিস না এরপরে সমাজ যত ঘনাই আসলো এই অবস্থা তত কঠিন হইতে লাগলো উনি আসবেন আসবেন না এই কথা আস্তে আস্তে প্রশাসনের কাছে গেল ওনার ভিসার বিষের জন্য যখন কিছু মানুষ প্রশাসনের কাছে গেল তারা বলল যে কথাটা গেছে তো প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলেন আমরা যেটা শুনছি যে ঠিক আছে বাইরে ওলামারা কি বলে ওইটা পরে দেখা যাবে কাঠারা আছেন তারা যদি একমধ্যে হয়ে যায় তাহলে বিশা দিয়ে দাও বিচা দিয়ে দাও উনি কয়েক আমাদেরকে জিজ্ঞেস করলেন আমরা বললাম যে না আমরা চিঠিতে ওইটাই আমাদের কথা ওই দুই শর্ত মানব জবা সাহেব বললেন আমি যা দিছি আমি লিখছি আমি ওর উপরে আছি আমি এই দুই শর্তের বাইরে নাই না তিন চারজন গেলেন যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞেস করলেন যে আপনারা সবাই আসতেন তখন কথা বলে না বলে না সকলে সকালে আসতে হবে এবং আমি সকলের কাছে জিজ্ঞেস করবো আপনার একদিন গেলেন যাওয়ার আগে মালানা জুবাই বললেন মালানা আপনি চলেন মলানা জুবাই সাহেব বললেন যে না আমি যা বলছি তাই ওইখানে গেলে ওইটাই বলবো বললেন ঠিক আছে বিখ্যাত থাকাও আপনি ওইখানেই থাকেন আমি গিয়েছিলাম বাড়িতে আমাকে খবর দিল যে কালকে সকালে যাবে আমি যাত্রে আসলাম রাত আটটার দিকে আমার কাছে জিজ্ঞাসা করলেন না স্বরাষ্ট্র হ্যাঁ আমরা সব আসছি এই সবের মধ্যে কি মনার্জুবাই ছিল সবের মধ্যে আমি ছিলাম মেয়ে মোহতার্গ যারা খুব বেশি মিথ্যা কথা বলতে পারে অনেকের কাছে তারা খুব তাদের তাদেরকে খুব মিঠে লাগে যে লোকটা নাকি মিথ্যাবাদী তার কোন আপনাদেরকে শোনাই দিতে পারি এক সমীক্ষা কথা শুনাই দিচ্ছি মধ্যে বলছে যাই হোক এরপরে তো উনি চলে আসলেন পরে আবার ওলামারা আসলেন যেহেতু যে আপনি কিছু কথা বলেন আপনিই তো আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এটা ওনার গৌরবও বটে উনি গৌরবও করেন আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আবার বলেন যে আমি পড়ছি কিন্তু পরীক্ষা দেইনি কথা ভালো বলতে পারেন নাসিম সাহ ওলামাদের এমন তারিখ প্রশংসা করলেন একেবারে দুধের সাগরে ভাস ওলামারা সবকিছু না বুঝলে অল্প অল্প বুঝে না কিছু তো বুঝে তেনে একজন বললেন যে নাসিম ভাই আপনি আমাদের এত প্রশংসা করলেন এবং এত অবদানের স্বীকার করলেন আর আমরা আপনার কাছে একটা শর্ত দেখতে ইয়ে দিয়েছিলাম ওনাকে আসতে নিষেধ করে নেই তিনটা শর্তায়কিল সাহেব চুপ হয়ে গেলেন আর কথা নেই তাহলে বুঝা গেল এই যে কথাগুলো উনি বলছেন এটার সাথে ওনার ভিতরের কোন সম্পর্ক নাই বাইরের কথার সাথে ভিতরের সম্পর্ক না থাকলে ওই জন্মের পরিচয় আলাদা মোমেন না ওই প্রজন্মের পরিচয় আলাদা মোমেন না আপনার আমাদেরকে একটু খেয়াল করলেন না এরপরে অসীম সাহের কিছু কথা বললেন একজন কে জিজ্ঞেস করলেন যে অসিত ভাই ও অসীত সব বললেন যে দেখেন আমরা কি করব আমরা তো ওনাদেরকে বলো না উনি যদি আসতে চান আমরা কি ঠেকো দিতে পারি ওনাদের মশাদাই তো আমরা চলি সারাদেশ চলে উনি আবার জিজ্ঞাসা করলেন রসিক ভাই তাইলে কি আপনি ওনাকে আনার জন্য কোনো চেষ্টা করেন নাই উনি পরিষ্কার বলে দিলেন আমি কোনো চেষ্টা করিনি চুপ হয়ে গেলেন আলেম চুপ হয়ে গেলেন কারণ এত সুন্দর সুন্দরী লেবাস বাথরুমে যাওয়ার সময় তার পাগি থাকে উনি যে এত মিথ্যা কথা বলতে পারে এটা ওনাদের ধারণা ছিল না সহজ মাথায় মিথ্যা কথা বলতে পারে এটা ওনারা নিজেকে বিশ্বাস করতে পারতেছিলেন না তা আমি ওনাকে বললাম যে হুজুর মাফ করবেন আপনি আবার জিজ্ঞেস করেন আমি আপনাকে বলতেছি যে আবার জিজ্ঞেস করেন উনি কোন চেষ্টা করছে কিনা এবার অসিফ সাপ চুপ এবার অসিফ সাপ চুপ অ্যাম্বুলেন্সে জিজ্ঞেস করেন প্রায়বার চেষ্টা করছে তাইবার সশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে কিনা এর আগে লোক পাঠাইছে কিনা আর যে চিঠিটা আপনারা দিচ্ছিলেন সেই চিঠিটা সেই চিঠিটাতে এমন গুরুত্বহীন উনি করছেন যেটা কোন গুরুত্বপূর্ণ চিঠি না শব্দ ওনার বক্তব্যের সাথে এই ঘটনাগুলো কোন মিল আছে নিকা মিল মিল আছে কিনা উনি জিজ্ঞেস করলেন অসিফ ভাই উনি যেতে বলতেছেন এদের কি সত্য উনি চুপ চুপ সাথে সাথে একজন দিকে আপনাকে আলেন বলেন কি বলেন কি সংজ্ঞা কি এই জন্য আপনাদেরকে আমি আগেই আরো করছি অন্যত ঘ হইতে পারে এরকম কোনো কথাবার্তা থেকে ওদেরকে সতর্ক রাখা এটা গিমত না বরং আলেমদের দায়িত্ব এটা ফরত সবকিছুর উপরে গিমতের নেবেন লাগাবেন না অনেকের মুরব্ব এই কথা বলে আটটা পড়ে গেছিল বলেন গীবতের সংজ্ঞা কি প্রায় সাত আট পর্যন্ত ওলা মানে জিজ্ঞেস করতেছে না বলেন গিমতের সংজ্ঞা কি সেহার একটা লাল হয়ে গেল উনি একবার ওলামাদের বিপক্ষে একটা বয়ান দিলেন টঙ্গির মাঠে যেটা বললেন যে আলমরা হইলো সবচেয়ে ঘিন্নিত জাকের হইলো সবচেয়ে ঘিন্নিত যার সার্বত চলেছে যার কারণে ওলামারা খবর জানাইলে যে যদি কাকরাল থেকে বের না করা হয় তাহলে আমরা এসব বের করে দেবো ওনাকে কাকরাইলার যে ভাই তুমি তোমার মাপটাও তোমার রাস্তা তুমি খোলো মাদাসা মাদাসে ঘুরে ঘুরে যে মাপ চাইছে এক মাদাসাওয়ালারা বলছে যে আপনি তো মাপতেই চাইছেন কিন্তু আপনার ভিতরে আছে গেছে সে বলছে যে আমি আপনার সাথে কোনো কথা বলবো না আপনাকে খুব মেহমানদারি করবে খুব একরাম আমার বাপ বলে গেছেন যেই গেটের মধ্যে ঢুকবে সে তোমার মেহমান সে দোষী গুনি গুনাগার ওটা আল্লাহ দেখবে সুতরাং বসেন আপনাকে একরাম করবো কিন্তু কথা বলবো না থেকে করছিলেন যদি অন্তর থেকে দাবা করে থাকেন তাইলে সেই যাত্রাবাড়ি মাদ্রসাহ একুশ জন মানুষের উপস্থিতিতে যে একটা ফায়সলা হইলো যেটা নিয়ে যখন একটা টানাটানি শুরু হয়েছে দরকার নেই মালান সাহস তার ছেলে না আসুক মালান এই জাহেদার আহমদ লাল সাহেব না আসুক ওনাদের পরে যারা আসে তারা আসুক এটা সমাতন হয়ে গেল তারপরে সকলই আসবে উনি এক নম্বরে গোল আমি এটা মানি না আমাদের শুরুটা যদি থাকবে তাহলে ওলামারা করলো এর উপরে আপত্তি কি করে করলেন তাহলে উনি যে তহবা করে আসলেন এই তহবাটা কি আন্তরিক তহবাব ছিল না এটা লোক দেখানো তহবাব ছিল ওলামাদেরকে মানি না ওলামাদের সিদ্ধান্ত মানি না মেরে মোহতর ওরা আমাদের সিদ্ধান্ত যে মানে না সে কি ওরা আমাদেরকে ইজ্জত করলো না অপমান করলো ওরা আমাদেরকে অপমান করে বলছে সে হল গিদটা কেটে রেখে দেব কোনো কথা ভুল বলে থাকলে এইভাবে করতে করতে বর্তমানে পরিস্থিতি যে গত শুক্রবারে কালকে যে শুক্রবার হল তার আগে আগে শুক্রবারে সাধারণ মানুষ যখন নাকি কাটকাইলে ভিড় হয়ে উঠতে পড়ে তখন অপরাধ হয় না ধান কাটা শেষ হলে পাট কাটা শেষ হলে রমজানের শুরুতে এবার তো বিয়াল্লিশটা দেশ বিয়াল্লিশটা ছয়চল্লিশটা জেলার থেকে জামার জড়ি হইতেছে এই জন্য কোনো ভিড় নাই ভিড় কম মাদার ছাত্র ছাত্রদের সালান এম টান হয়ে গেলে একসাথে পাঁচশো সত্তর হাজার দুই তিন হাজার ছাত্র হয় কাল তারা লাগাইছেন তারা এটা কোনদিন দেখেন নাই কাল শুক্রবার শুক্রবারের দুইজন আগে অধিকাংশ ছাত্ররা আসছে মনসুল হক ঘোষণা করে দিচ্ছে যে দাওরাই পড়তে চাইলে চিল্লা দিতে হবে বাইরের থেকে কেউ দাওরা পড়তে পড়তে আসলে তা চিল্লা দিতে হবে তাছাড়া ভর্তি করবো না কেন ওই ছেলেমেলা মাত্রার সাথে আসলো গাছগালে আসলো এই অপরাধে ছেলেদের চোখের মধ্যে পাবন ঢোকাইছে আমাদের সামনে একটা ছেলে এখনো তার দাঁড়িয়ে বয়স হয়েছে বছর বয়স হয়েছে তাকে মারতেছে ছেলেটা কান্দতেছে যে ভাই আমি হাঁপে আমার এক জায়গায় আমি তারাবি পড়াবো কথা হয়ে গেছে আমি দশটা দিদি রয়েছি তুই তব লিখে আই তাকে মারতেছে তার গলার মধ্যে সুরক্ষা করি ছোটদেরকে সিনেহ করি মেরে মোস্তর বুজুর্গ তবলিগলাদের থেকে ছয় নম্বর আলাদা হয়ে গেছে বগলদের যখন হই হই চলতেছিল মারামারি ধাক্কা তাকে চলতেছিল বাধ্য হইয়া জামিল মাদাসার মহতামে উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাদ্রাসা নিজে গেছেন সবাই ডাকতেন অনেক কথা বলছেন তাদেরকে বললেন বলছেন ফাজ তালিমের হালকাতে বসে বসি শিখি মাসের হকানি ওলামাদের কাছে যে শিখি বলেন আমি মার কাছে কাছের মাদ্রাসার লোক আমি আপনার জীবনে কোনো মাস জিজ্ঞেস করতে আমার কাছে গেছে এইটা কি আসলে আপনাদের মনের কথা না একটা ধোঁকা ওলামাদের সাথে একটা প্রতারণ আপনাদের কারণ ওলামারা যদি গ্রহণ না করে আপনারা চলতে পারবেন না আজকে যদি মসজিদের মধ্যে সেদিন কাকরাইলের যে ঘটনা ওলামাদেরকে যেভাবে রক্তাক্ত করা হয়েছে এখনো কয়েকজন হসপিটালে আছে এই ঘটনা যদি জানানো হয় কোনো মসজিদে কোনো তবলিগলাকে কোনো আলেম ঢুকতে দেবে না যে কোন জেলায় জেলে জোর হবে না নিয়ম হইল কাকরাই তিন মাসিক জোর হওয়ার পরে জেলায় শুক্রবার শুক্র শনিবার জোর হয় কি বললেন হয়তো হয় না মন্ত্রী আমি অ্যারেস্ট করবো কোথায় গেলে বয়সী সরা সত্যবাদী বিশ মিনিট পরে কেন মারতে এলেন কেন বিশ মিনিট পরে মারতে এলেন উঠতে বসতে মিথ্যা কথা বলতেছে এখনো কি হয়ে গেছে শব্দটা জানতে চাই কোন শব্দ লিখতে গেছিলেন এখন কিছু মানুষের কাছে তবলিকার নামে সবচেয়ে মিথ্যা বেশাগতি বেশি শুরু হয়ে গেছে কথা বলবেন ইংরেজি শিক্ষিত মানুষ মাদ্রাসা যখন শুরু হয় এখনো বেঁচে আছে জিজ্ঞাসা করে আসছেন এইবার আমরা এস্তেমাতে যে অনেকবারই ওনার কাছে বসতি এক বৈঠকে বলতেছিল মাদ্রাসা যখন শুরু হবে আমি কিছু আলে মোলামা জোগাড় করলাম তার মধ্যে মালান কম বয়সী মালানো বুখারি পড়াইছেন সহ মালানো জানছেন সাহ রহমতুল্লাহ মালানো জাহেজ রহমতুল্লাহ এরাম আসছে ওনার কাছে জাহেজ সাহ শুরু করব কি পড়াবো পড়াবো বললেন হান পড়াও হানাসিয়াও হানাফি মতবাদ কে পড়াও হানাফিয়ত কি জিনিস তোমরা জানি না গালেন তারা বলতে হানাফিয়া বলে কেন তোমরা মালানা আবাদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ ওই কিতাব পড়ো নাই তিন জিনিসের সমন্বয় হলে হানাফিয় তিন জিনিসের সমন্বয় হলে একটা হলে জেহাদ আর একটা কি বলবেন শরী হন দেড় থেকে দুইশো দোয়ার হাদিস যে হাদিস গুলোর মধ্যে দোয়ার আলফাজ দেড় থেকে দুইশো উনি পড়তেছেন মাথায় টুপি নাই বলে টুপি দাও টুপিটা মাথার মধ্যে দিলেন তারপরে পানি বান করলেন মেরে মহতরাম দোস্তর বুজুর্গ ওই কথা বলে বাতাস নিজের অনুকূলে নেওয়া যাবে না যে উনিও তো ইংরেজি শিক্ষিত মানুষ বাতাস নিজের অনুকূলে নেওয়া যাবে না ওনার জীবনকে দেখতে হবে মানুষের জনতনার মধ্যে ছিল যখন আমাদের দেশে স্বাধীনতার যুদ্ধ চলতেছে কেউ জানে না পশ্চিম পাকিস্তানের কেউ জানে না পূর্ব পাকিস্তানের কেউ জানে না তাহলে লাইব্রেল থেকে রানা হয়ে আসছে কারো বলে নাই বিমানের টিকিট নিয়েছে ঢাকাতে কেউ জানে না একটা বেবি তার পাশে ঢুকছে নাকি মজরী পাকিস্তান উনি ওই বংশের রাও বংশের উনি আর রাও বংশের হলো বয়সে যে সে হলো সবচেয়ে সম্মানিত তার কথা সকলে মানবে রাউরালি শুয়ে তো পাগলের মতো দৌড়িয়া গেটের সামনে আসছে জড়াই তরতে চলেন ভিতরে চলেন কে নেই মারে কে নেই আয়া মাইনে শুনে তো মুসলমান তো গুলি সে গুলি সে মার রা হ্যাঁ মুসলমানো মুসলমানো গোল মারা মারা তাম তু হাজির তু কেউ নেকম দেসলমানো के लिए চালানো খি কেতা হা খেল নই তে হকুমত কে খায়ী তুঝক তালা বরবাদে গা তে হকুমতকে সাথ নহে দুল্ল পায়ে কব তাক তে ঘর মে চায়ালিম হে মুসলমানো পর গুলি চলা রা তে ঘর চায় কেউ ওই বেবি দখতে এখন এই লোকটা খারাপ হয়ে গেছে এই লোকটা কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে মেদে মহতরাম দস্ত নজুর্ব ভালো খারাপের সঙ্গে আমরা জানি না ভালো খারাপ হলো আমার মত মতো যারটা হবে সেইটা হবে ভালো আমার মতের বাইরে যেতে পারা যেই মতের যেই পথের এই তরিকার উপরে প্রতিষ্ঠিত এইটা হলো ভালো এর বাইরে কোনো ভালো নাই মেরে মস্তরামগ আজকে তবলিকের নামে এখানে জমা হয়ে যায় আমি হাসতে হাসতে হাস জিজ্ঞাসা করলাম ওলামায় কেন মেহামাক জন কত হইতে পারে হাজার উগ্র হবে ওকে খানা দানা আছে তো আছে তবলিকের নাম নামে একত্রিত হইলে ড্যাগের পরে ড্যাগ বাঁচতে থাকে বেড়ে বস্তার দোস্তর বুঝ এক জমানা এমন ছিল নিজের পয়সা দিয়ে রান্না করে খাওয়ার সুযোগ ছিল না আর রহমতুল্লাহ ওনার এলাকাতে তিন দিনের জামাত পেয়ে গেছেন পাশের এলাকাতে রান্না করছেন ওই বেদাতির গরম ভাতের পাতিল ওনার মাথার মধ্যে উঠে দিয়া পিছনে চাবুক দিয়ে ফেটেছে চল গরম ভাতের পাতিল মাথায় নিয়ে আসছে এই তবলিক সবার কাছে আজকাল খুব মিঠা লাগে তবলিক মিঠা লাগে তবলি গলাদকে মিঠা লাগে গলাদেরকে পকেটে ভরতে চাই মেরে মহতারাতে ইসুফ রে একটা জামাত উঠছে ঢাকার মানুষ কোন মান মসজিদে এই জামাতটা নিতে রাজি হয়নি এই নারায়ণগঞ্জ ওই তিন দিনের জামাতটা যারা ইস্তেমাতে ছিলেন তাদের মুখ থেকে আমি শুনি আল্লাহ রবুল ভাটার সাহেব রহমতুল্লাহ বলছিলেন এই দেশে আল্লাহ রাস্তাতে বের হওয়ার সর্বপ্রথম জামাতকে আপনারা জায়গা দিচ্ছেন সুতরাং কোনো ভ্রান্ত মতামতের সামনে আপনারা মাথা নত করে না কারো চোখ রান্না নিতে ভয়ের পাওয়ার কিছু নাই কিছু কে আছে যে আরেক আমার একটু আত্মীয় হয় ভালোই আত্মীয় একেবারে গেলে পরিচয় না দিতে পারে এরকম আত্মীয় না কোনাকালি ভাঙ্গা কিন্তু বিগরেট না রঙের প্রশ্ন একটু বেশি পড়ে যায় কোনোটা একটু সেড়া হয়ে যায় অনেক কম দামে পাওয়া যায় মেরে মোস্তার আহমদর্ব আগের জমানাতে এই টাইলস এই মেশিন ছিল না কেউ প্লাস্টার করত কেউ ব্লক বানাইতো বানাইতো কে বলে না বানাইত কি বলেন বুঝুর্গ প্লাস্টার নেট ফিনিশিং বাদ দিতেছে তখন মানুষের মধ্যে ঢুকছে যে এই ব্লক যাতে উন্নত কিছু উন্নত মানের বানাইতে পারলে মার্কেট পাওয়া যাবে তখন টাইলস আবিষ্কার হয়েছে মেরে মোহতার আমদস্তর বুজুর্গ এখন ভিতর টাকা ঠিক করেন নবী নাই নবী চিরদিন থাকবেন না নবীও জানতেন না থাকবে না উম্মের কে হবে যাব আমার ওয়ারিসপতি না মন্ত্রী মিনিস্টার মেরে মহতার নবী বলে গেছেন আমি থাকবো না আমার পর আমার নায়বরা থাকবে আল্লাহ রাবুল হাসান রহমতুল্লাহ শুধু হাদিস শেষ হইত না উনি একবার আমাদের বাড়িতে ছোট্ট একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আসছিলেন তখন আমরা ছোট উনি বায়ান করছিলেন বায়ান করছিলেন যে কেউ যদি একজন তাল বেলে কেউ ইজ্জত করলো আজকে আল্লাহ বলছেন সেজন একজন কেউ যদি একজন আলেমকে ইত করলো বলেছেন সেজন্য সত্তর জন আলেমকে আলমকে ইতো আর গায়ে বেড়াইতেছেন যে আলেমদের মাথা বিক্রি হয়ে গেছে কে বলেন বলতেছে না অনেকে কারা বলতেছে দয়া করেছে খুব ভালো করে ঠিক নাই দয়া কোন হচ্ছে খুব ভালো করে ঠিক নাই এখন পর্যন্ত সবগুলো আমল সহি না মুসুদুল মোমেনের থেকে দাদি না সবাই ছিল ওইভাবে আমলটা করে সহি মশলাটা সহি এখন পর্যন্ত নামাজটা সহি হয় নাই দাঁড়ানাটা সহিটা এক পর্যন্ত সহি হয় নাই তারা কি সহাইতেছে আলেমদের মাথা বিক্রি হয়ে গেছে আপনাদের মাথাটা ঠিক হয়েছে না নতুন মার্কেটে কি হবে না জায়গা হবে না অনেক মানুষ আশ্বাস করতেছে ছেলেকে কেন মাদ্রাসায় পড়াইলো এখন ছেলে বাপের বিপক্ষে চলে গেছে স্ত্রী স্বামীর পক্ষে থাকে না বড় ছেলে পেলেদের পক্ষে থাকে একজনের সে বিশাল সোরা এবার নাকি একটা খুব মার দিয়ে পাগড়ি পরে গেছিল যে বাংলাদেশে আমি বুঝলাম না আপনার পাবলিক যা বিয়ে দিলেন আলেমের কাছে আপনি এত বড় একজন সরকারি কর্মকর্তা ছিলেন পনেরোশো একজন আলেম তার কাছে দিলেন আমার বড় মেয়েটা বিয়ে ছেলেগুলারে পড়ালেন মাদার সাহ আর এখন ওলামাদের বুঝতাম যে আলেমদের পক্ষে চলবো এখন বুঝতেছি যে আলেমদের বিপক্ষে চলবো আমাকে সিদ্ধান্ত দিতে হবে এখন বলেন ঠিক করে আছে বিপদে আছে মেরে মহত রহমুর্গ হইতে পারে বাঁপ কিন্তু যদি কোরআন হাদিস কিছু বুঝে থাকে তাইলে ও কোরআন হাদিসের বিপক্ষে যেতে পারবে না আর যদি আপনার পয়সা নষ্ট করে থাকে তাহলে আপনি যা বলবেন তাই বল তাই বলবে আপনার ছেলে কিছু পড়ছে কি পড়ে নাই এখন আপনাকে যাচাই করার সময় হয়েছে আপনি পরীক্ষা নিতে পারেন যে আপনার ছেলেটা কোরআন হাতিজ কিছু বুঝছে কি বুঝে নাই না খালি দামি দামি জামা ঘুরে এখন দামি দামি জামা গাই দিয়ে ঘুরে যদি কোরআন হাতে বুঝে থাকে এই সমস্ত কথা কথাবার্তা যে বলবে তার পক্ষে সে যেতে পারে না তার পক্ষে সে যেতে পারে না মেরে মহতারামদোস্তার বুজুর্গ শুধু এইগুলো শুনে উত্তেজিত হইয়া সালাম দিয়ে চলে যাবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না সরকারের নীতি গ্রহণ করেন পুরিয়ার কোনো স্কুল কলেজ তাই প্রাইমারি হোক চাই হাই স্কুল হোক চাই কলেজ হোক সরকারি হয়ে জন্ম নেয় না জন্ম নিচ্ছে নাকি কয়েকজন মানুষ মিলে একটা স্কুল শুরু করতে কিছু মানুষ বিনা পয়সায় পড়াইছে পড়াইতে পড়াইতে ছাত্র জমছে নিজের চান্না মান্না দিয়ে এখন ঘর করছে এখন পড়াশোনা ভালো হইতেছে কতদিন পরে সরকার এই স্কুলটাকে সরকারীকরণে বাধ্য হয় কি হয় না কারণ কি কারণ হইল সংখ্যা এত হয়ে গেছে এইগুলো যদি সরকারে সরকারের নিয়ন্ত্রণে নেয় তো এক একজন সাতের সাথে পদ্মিয়ান আছে ওর মা আছে ওর বাবা আছে ওর বড় বোন আছে বড় দুই ভাই আছে যদি একদম সরকারি নিয়ন্ত্রণ আনা না নেওয়া হয় তাইলে বিশ হাজার স্কুল যদি হয়ে থাকে বিশ হাজারের পিছনে যদি পাঁচ পাঁচজন করে একজনের পাশে যদি পাঁচজন করে বালেক মানুষ থাকে তাহলে কত হইল হ্যাঁ এক লাখ ভোটার এক লাখ ভোটার আমার বিপক্ষে চলে যাবে মেরে মহতারাম দত্তর বুজুর্গ সরকার বাধ্য হয় আস্তে আস্তে ওইটা নিজের নিয়ন্ত্রণে নে খরচ করার জন্য নিয়ন্ত্রণে নিতেছে এখন থেকে বেতন দিবে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে তাদেরকে দালান বানাই দিবে ব্যাংক বানাই দিবে চেয়ার বানাই দিবে দফতর অফিস বানাই দিবে পিও রেখে দিবে করে না খরচ হবে তাতেও করে বাধ্য সরকার কারণ বিপক্ষ চলে গেলে মুশকিল এক লাখ যদি রাস্তায় নামে ঢাকা রাজপথে যদি এক লাখ নামে তো সরকার চলতে পারবে নাকি মেরে মোহতরাম দস্ত বুজুর্গ অন্যদিকে মর দিতে পারে ওলামাদের মেহানতে হোক ব্যবসায়ীদের মেহনতে হোক চাকরিজীবীদের মেহনতে হোক ছাত্র শিক্ষকদের মেহনতে হোক সকলের মেহনতে হোক বিশাল একটা মজম হয়ে গেছে তবলিগের নামে এখন যদি আমরা এদের সাথে জুড়ে না যাই মেরে মোহতরাম দস্ত বুজুরগো খুব বেশি দিন নাই যে এই দিন নাকি এই মেহনতকারীরা ধর্ম সৃষ্টি করবে কারণ এখনই তারা হক কে হক বলে মানতে রাজি না হারাম কে হারাম বলে মানতে মানতে রাজি না তারা উস্কে নিয়ে দিতেছে মারামারি করার জন্য খুনা করার জন্য টাকা পয়সা খরচ করতেছে এই তিন মাসিক জোর গেল চোলের আগে আপনারা শোনেন নাই নাসিম সাহেবের চিঠি দেখেন নাই যে আগে পরে যাই হোক এখন আমরা সকল সরাই মিলা এই চোখের সাথে তারিখের সাথে এক মত এই চিঠি পান নাই আপনারা তার কয়েকদিন পরে ওয়াশিফ সাহেবের চিঠি পান নাই যে চোল হবে না মেরে মহত রহমদুল তাইলে হয়তো নাসিম সাহেব মিথ্যা কথা বলছেন না ওয়াশিফ সাহেব মিথ্যা কথা বলছেন আমরা তো দুইবার দুইজনে একমত হয়ে আগেটাও আগের মিথ্যা বলছেন পরের চেয়েও মিথ্যা বলছেন হাদিস করেন আমল আসমানে যাবে না আর যেই মিথ্যার দ্বারা কারো ক্ষতি হয়েছে ওই মিথ্যা খালি মৌখিক দবা করে রমজান মাসেও দাবা করে একটারের সময়ও দাবা করে যে মিথ্যার দ্বারা কারো ক্ষতি হয়ে গেছে এই মিথ্যা তওবার দ্বারা ওই মিথ্যার গুণা মাফ হবে না ওলা জিজ্ঞেস করেন ওই গুণা যেই গুনার সাথে মানুষের সম্পর্ক যে ওই যে গুণার কারণে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই লোকটার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত হবে এতক্ষণ পর্যন্ত ওই হবে না কারণ কেন তার ময়দানা আদালত দুইটা হবে একটা হলো হুকুকুল্লাহ আবাস আদালত আল্লাহর হকের আদালত আর হলো বান্দার হকের আদালত আল্লাহ হকের আদালতে যাওয়ার আগে বান্দার হকের আদালতে যেতে হবে ওইখান থেকে ক্লিয়ারেন্স আনতে হবে যদি ওইখানে কোনো আপত্তি না থাকে তাহলে আল্লাহ হকের আদালতে বিচার হবে নামাজ নামাজের বিচার শুরু হবে আর এখানে যদি কোনো মানুষের হক নষ্ট করে এসে থাকে তাহলে ওইখান থেকে বাইপাস যার না চলে যাবে আল্লাহের আদালতে আসল উপযুক্ত নাই ইলেকশনে দাঁড়াবেন ইলেকশন করবেন নারায়ণগঞ্জে কিন্তু বেরে মহতার আন্দোস্ত আনতে হবে ঢাকার যে সমস্ত ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে ওইখানে ক্লিয়ারেন্স লাগবে যদি ঋণ খেলাপে থাকেন তাহলে মেরে মহতারহমদর বুগ এই নিয়মটা তো সবাই জানি কিন্তু মানুষের হক নষ্ট করলে যে তার পরিণতিটা এইটা আমরা জানলেও মানি না জানলেও কি করি না মানি না কারণ কি কারণ হইল ছিল নিজের ইমানকে মজবুত করা নিজের ইমানকে কি করা মজবুত করা কিন্তু এখন দাওয়াতবলীগের মাকসা হয়ে গেছে গদিকে দখল করা গদি দখল করা আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় মেহনতার ছিল আল্লাহ তাল দিকের মধ্যে মজবুত থাকার দ্বারা কি বলবো মানে ফটোয়া দিয়ে দিছেন মাত্রের সাথে পড়ায় যারা বেতন নেয় তাদের এই বিচ্ছেদের কামাজতে বেশি খারাপ হ্যাঁ এটা কোন নবীর হাদিস না হায়াতুর শাহবাতে যেখানে আছে সেখানে হয়তো তোমরা তাল্লাহনুর পৌল এখন হয়তো তোমরা দিল্লাহ তাল্লাহনুর কথা তাও চিন্তার বিষয় কারণ যার থেকে এই কলটা নকল করা হয়েছে সর্বসম্মতি করে সে হলে মিথ্যা বাতিল ওনার থেকে কি খবর আছে উনি তো আরবি লেখা দেখলি মনে করে যে হাদিস রাধিকে তার অবস্থান কি কি কি অবস্থান হলে হাদিস গ্রহণ করা যায় কি কি অবস্থানে হলে তার হাদিস গ্রহণ করা যায় না ওনার জীবনে ব্যস্ত বেশি ব্যস্ততার কারণে এইগুলো জানার সুযোগ হয় নাই আপনি তো এই কথাটাই বলতে পারতাম না বলে তাহলে হস্তু ইসুগ্র কেন লিখছেন বেড়ে মহত রামদাস্তর বুঝ এমন কিতাব আপনি বের করতে পারবেন না যার মধ্যে একটা দিতে ভুল না আছে যাকে বলা হয় আল্লাহ সালামের কোরআনের পরে সত্যি সহি সহিতম কিতাব ওইখানের উপর একটা হাজিস আপত্তি আছে মানুষ তো যেতে পারে কিন্তু ভুলে যেটা হয়ে গেছে ওইটাও কি আমাদেরকে সঠিক হিসেবে গ্রহণ করতে হবে করতে হবে ভুল হয়ে যেতে পারে হয়তো তা রাজি তাল একটা ফাইসালা সঠিক ফাইসালাই কিন্তু হয়তো তোমার রবিহ রায়ের তুলনা এইটা একটু দুর্বল এক সাহাবি আঁকলেন বললেন যে হ্যাঁ বললেন যে দাও নিয়ে যাও আর আমারের কাছ থেকেও দশ টাকাটা নিয়েও তোমার কাছে দশ দিতে গেছেন দশ টাকার দিতে গেছেন সজ তোমার দেখছে দেখে দেখছে যে অমুক জমিটা তাকে দিয়ে দিছে কাগজটাই ফেরে ফেলেছে কাগজটা কেছে ফেরে ফেলেছে ওই লোকটারে কলার বেড়ে নিয়ে এসছে আবহরের কাছে কারণ জানে যে আমার নারী যে বিষের দিকে যাওয়ার দরকার নেই আমি যাই ওর লোই যাই কারণ হয়তো তোমারও দিয়ে তালু স্যারটা খুব দমন করার উদ্দেশ্য ছিল ওনার কেউ যদি ওনার সামনে কোনো কাগজ দোষের কথা বলতো তা বলে যে বসো এই যতকে ডেকে নিয়ে আসো তো সে আসলে বলতে যে এখন বলো এখন বলো এই জন্য হাজর আশা দিকার দিল্লাহ না ওনার বাবার সম্বন্ধে বলেন নাই হজর তোমরা দিয়ে আমার সম্বন্ধে বলতেন যে ওমরের জীবনী খুব বেশি করে তোমরা আলোচনা করো অমরের জীবনেই তখন দিন যদি আমাদের মতো স্বার্থ পরা হইতেন তা আমি কার কথা বলতাম আমার বাবার কথা বলতাম আহ ওনার বাপের মধ্যে যে যোগ্যতা ছিল এটা আবার ওমরের মধ্যে নাই এটা হয়তো তোমার নিজেও স্বীকার করছেন যেখানকার যোগ্য তাকে লাগাইছেন লাগাইতেন ইমামতিতে লাগাই দিয়ে গেলেন আবু বকুর কে ইমামতিতে লাগাই দিলেন কারে আবু বকুর বিভিন্ন জায়গায় সেনাপতি বানাইতেন কাকে খালেদিন অলিদ কে উবায় আবুয়েদারে পুত্র আকরামার কারণ ওরা হলো ময়দানের ভালো কিন্তু আবু বকুরও জানতেন বলতেছে যে এরা কি ওই জবিটার বরাদ্দ দিচ্ছেন আপনি বলে হা কারণ না এদিক সেদিকে কথা বলতেন যা করছেন তা বলে দিলেন মিথ্য কথা বলতে পারতেন না মিথ্যা কথা বলতেন না আল্লাহ একে দেওয়া যাবে না বলতে কি করব বলে তাকে এইভাবে দেন সে তো অভাবিক হলে আপনাকে বলছে সে জমিটা চাষাবাদ করুক করতে করতে করতে করতে ফসল খাইয়ে দেয়া যদি আল্লাহ তাল্লা তাকে কোনোদিন সচ্ছল করে ওইদিন বাইতুল মারের জমি দেখে বাইতুল মারে ফিরে দিবেন কি বলেন কোনো অসুবিধা আছে যদি কোনোদিন স্বচ্ছলতা ফিরে আসে না আসলে তাই সেখানে আবু গুলি দেখলেন যে হ্যাঁ এটা তো একটা ভালো পরামর্শ কারণ যদি আল্লাহ সচ্ছলতা ফিরিয়ে দেয় তাহলে এই জমিটাকে দিয়ে আরেকজন আভাবে কিন্তু আবু ফায়সালা কোন না যায় ফাইসালা না এক লোক বিচার নিয়ে গেছেন হাজর দাউদ্দ আলাহ ইসলামের কাছে হাজর সালাম আলাইসালাম ছোট ছিলেন রাস্তায় খেলতে ছিলেন সময় দেখলেন যে বিচার নিয়ে গেছে দুজনে বিচার দিচ্ছে যে আল্লাহ করে নেই পাড়াইছে একেবারে মাটির সাথে মিলাই দিতে এই আমাদের গ্রাম দেশে বলে গরুর পাড়া লাগলে ওখানে ফসল পারে আর ছাগলের পাড়া লাগে ওইখানে ফসল শেষ হয়ে যায় কারণ ছাগলের কলের আর ছাগলের তুমি যাও ফিরে যেতে ছিলাম খেলতেছেন বলে কি বিচার নিয়ে গেল তোমরা কি ভাই হইল বলে যদি বিচারটা ছিল ওনার বকরিতে ওনার আমার চলো আবার চলো যে আব্বাকে বলছেন না এইভাবে বিচারটা করুন না দেখেন এইভাবে করা যায় কিনা যতদিন পর্যন্ত এই বাগানটা ঠিক না হবে এতদিন পর্যন্ত এই বাগানওয়ালা বকরির দুধ টুক সবকিছু খেয়ে তার সংসার চালাবে আর ওই লোকটা যদি যত্ন করে ওই বাগান ঠিক করে দিতে পারে বা নতুন বাগান লাগাই দিতে পারে যখন ওই রকম ফল ধরতে হবে তখন বকরিওয়ালে বকরি দিয়ে দেবে বাগান বাগান পেয়ে যাবে প্রভাসী রাখেন হাজর দাউদ্দ ইসলামের এই ফাইসালাটা কোনো বহির মাধ্যমে ছিলেন না উনিও চিন্তা ভাবনা করে ইস্তহার করে করছিলেন বুঝ না দাউদে চেয়ে বুঝতে হলো বেশি উপকারী কেউ বঞ্চিত হয়নি কেউ ক্ষতিগ্রস্ত হয়নি মেরে মহতুর্গ পার্থক্য থাকবে না দায় বলা যাবে না সজুদ আবুবুক রাদিল্লাহ ফায়সালাটাকে না দেয়জ বলা যাবে না কিন্তু সজু তোমার তালুর ফায়সালা যেতে এটার উপকার আরো ব্যাপক এটার উপকার কি আরো ব্যাপক যেমন ভাবে অধিকাংশ কিছু কাম করা অন্তর থেকে মিথ্যা যে কবিতা গুলা এই ভয় বের হয়ে গেছে কেবল তারা জানে না যে মিথ্যা বলতেছে দুজনে মিলা তারপরও তাদের দাঁড়িয়ে গাইতেছে না কবিরা গোনার ভয় যার অন্তর থেকে বের হয়ে গেছে তার মাধ্যমেছি আশা করার কোনো সুযোগ নাই দিনকে শেষ করে দিবে দিনকে শেষ করে দেবে এই জন্য মেরে মহতার দুর্গ আপনাদের ক্ষেত্রে আরোপ করি যে আপনারা আমি এই কথা বলি না যে কানটার দায়িত্ব নিয়ে নেন দায়িত্ব নিতে চাইলে আপনার সাথে আবার যুদ্ধ লেগে যাবে আপনিও সাথে সাথে কাম করা শুরু করে দেন কারণ যদি আপনি আজকের দুই দলে ফুটবল খেলতে নামছে তারা তো টাকা পাবে যার যার ক্লাবের থেকে দিবে পুরস্কার স্বরূপ পাবে আপনার যদি কিছু পয়সা পাইতে চান তাইলে আপনি যদি খেলাটা পরিচালনা করতে চান তাহলে এসি রুমে যেয়ে বসেন ওইখান থেকে রেফারি হবেন হবে নাকি আপনি ওদের সাথে দৌড়ান আপনার টাকা দেবেন মেরে ওই মহতানের মধ্যে বসে কামকে কন্ট্রোল করা যাবে না যারা খেলতেছে তাদের সাথে মাঠে নামতে হবে ওইখানে তো প্রতিটা প্লেয়ারের জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে ওই পশ্চিম সীমানাতে যারা আছে বল যতক্ষণ পর্যন্ত পূর্ব সীমানা পূর্ব সীমানে না ঢুকবে তারা ওই পশ্চিম পূর্ব সীমানে আসতে পারবে না পারবে নাকি অফসাইড হয়ে যাবে কিন্তু রেফারে যদি চলে যায় তার অফসাইড হবে নাকি অফসাইড হবে তার দৌড়িয়ে থাকতে হবে সবসময় বলের আগে আমরা তো সঠিক সিদ্ধান্ত দিতে না মেরে মহতার আমদত্তর দুর্গ ওলামাই হলে এই কামের পরিচালক এখন এদের স্বীকার করতে কষ্ট হইলেও হরদ রহমতুল্লাহ বলে গেছে আমি অত সময় পর্যন্ত এই কামের উপরে যত সময় পর্যন্ত জামাতের সাথে আলেন না থাকে আর সে আগে থাকবে তাদের সাথে জামাত চলবে তাদের সাথে তার সাথে কি করবে জামাত চলবে সে আগে থাকবে তার সাথে জামাত চলবে মেরে মহা আইটাও বলছেন যে একজন পুরানা কাম কর্নেওয়ালা থাকবে যে উসু বলবে কিন্তু আলেন জরুরি মুসলিমরা আসতে পারে না জামাতে তাহলে নানান রকম মুসলিম হয়েছে কে কোথায় দাঁড়াবে বলে গেছেন ইমাম সবচেয়ে আগে তারপরে বালেক তারপরে নাবালেক তারপরে মহিলা তারপরে হিজরা ওই হিজরা যদি আগের কাতারে চলে আসে কারণ আমার হবে না কি মেরে মোহতুস্তর্বু এই তর্তিবের কামটা হাজত রহমত শুরু করে গেছে তবলিক কোনো বন্ধ ছিল না তবলি কি ছিল না কোনো বন্ধ ছিল না এটা একটা ভুল কথা বা আমাদের চিন্তা ভাবনার স্বল্পতার কারণে যে তবলিকের কাম বন্ধ হয়ে গেছিল তবলিগ কোনো দিনও বন্ধ হয় কিন্তু বর্তমানে যে তর্তুবের তর্তীবের সাথে আমরা পরিচিত আলেমের রাহাবাড়িতে চলবে কিসের রাহাবাড়িতে চলবে আলেমের রাহাবাড়িতে চলবে অর্থাৎ আলেমের জায়গা হলেই কামের মধ্যে আগে পড়তে কার জায়গা আলেমের জায়গা হ্যাঁ ওই মহিলারা যদি আগে চলে আসে তো ইমামেরও নামাজ হবে না এইখানে যদি ওই সমস্ত লোকরা এই কাম সম্বন্ধে মন্তব্য করতে থাকে মতামত দিতে থাকে আর তাদের মন্তব্য মতামতের উপরে যদি কামটা চলতে থাকে এই যে এই দেশের মানুষের ঘুমরাহের একটা কারণ হয়ে যাবে যদি লোকমা দেয় আর ওই লোকমা যদি গ্রহণ করে তাহলে নামাজ হবে না ইমা সালামী বলেন এটার মধ্যে বহু একটা দূর অভিসন্ধি ছিল ওনার কারণ এই কথা আপনারা বুঝাইতেছিলেন যে তবলিকে গানের কোনো ওলামাদের পরামর্শ নেওয়া যাবে না তখন আমাদের দেশের মানুষের সারাফাতের কারণে নিজামুদ্দিনের একটা শ্রদ্ধার কারণে প্রকাশ্য মজমায় বা গোপনে কোনো আপত্তি করে নাই মনে মনে ছিল ওলামারা তখন মনে করছে যে এই দেশের তবলিগালাদের সম্পর্ক ওলামাদের থেকে ছুটে গেছে ওলামার তবলিগালাদেরকে ভয় পায় আমরা তো এতখানিক কথা বলার পরেও তারা কেন কোনো আপত্তি করতেছে না আসলে মাসলাটা কি পূর্ণটা কি মাসলার পূর্ণ হইলো ইমাম ভুল করতেছিল মুক্তি হয়তো জানে না বা জানলেও লোকমা দেয় লোকমা দেয় নেই একজন বাইরে সেই মাসলাটা জানে সেই বলে যে নামাজ ভেঙে দেন নামাজ ভাঙ্গার বলে যে এই ভুলটা হয়েছিল এটা ঠিক করে আপনি নামাজ পড়েন একটু বলে নেই কেন ওলা থেকে মাজ মাকে আলাদা করে নেওয়ার জন্য যখন উনি ওনার ধারণা মতে বুঝতে পারতেন যে মাজমা আলাদা হয়ে গেছে কাকে যেমন চোখ বন্ধ করে সোনের ঘরে চালের মধ্যে ডিম খুশে রাখে মনে করেছে কেউ দেখে নাই উনি চোখ বন্ধ করে ডিম রেখে গেছে মনে করছে মাজমা আলাদা হয়ে গেছে এরপরে কি বললেন দ্বিতীয় ধাপ ছাল লাগায় নেই সে হাতে সাবা পড়তে পারবে না কি মানে বুখারি পড়ায় কিন্তু ছাল লাগায় নেই তিরমিনী পড়ায় কিন্তু সাল লাগায় নাই নেই আবুদাস পড়ায় ছাল লাগায় নেই মেরে মহন্তর্জুর্গ অযোগ্য তাহলে এইটার ব্যাপারে কি আসলে কোনো খবর আসছে যে উনি হায়াতের সাহাবা করতে পারবেন না উনি পড়লে কি সমস্যা হবে মেরে মোহতার এইভাবে ওলামাদের থেকে মাদমাকে বিচ্ছিন্ন করার জন্য এত দিন পর্যন্ত পায়াতা করতে করতে শেষ পর্যন্ত ঘোষণা দিয়ে দিলেন যে ওলামাদের মাথা ঠিক নাই ওলামাদের কি নাই মাথা ঠিক নাই এই ওলামারা হাজর মাদানী রহমতুল্লাহ এক ছেলে সেই মাদানী রহমতুল্লাহ রহমতুলেন দুই হাজার পাঁচ হাজার মানুষ না পনেরো বিশ মাইল হেঁটে গেছেন হচ্ছে রহমতুল্লাহ গাছ পেরে তিরিশ জন মানুষ জমা করছেন পঞ্চাশ জন মানুষ জমা করতেন ওইখানে বায়ান করতে গেছেন যখন নিজামুদ্দিনে এই সমস্ত উল্টা পাল্টা শুরু হয়ে গেল ওই মাদানী রহমতুল্লা ছেলে আসাদ মাদানী গেলেন আদর করে ওনাকে কথা বললেন বুঝাইলেন এতক্ষণ মহব্বত করে বলছিলেন গলার মধ্যে হাত দিয়া তো ফের মুক্তি কাটছে দাম দিয়া তুই আমার মুক্তি থেকে এটা কি মোহব্বতের কথা না তাকে দুশ্মনির কথা মহব্বতের কথা মহব্বতের কোনো মূল্যায়ন করেন নেই কেন মূল্যায়ন করতে গেলে আশা যেতে এটা পুরো হবে না আশা যেতে এটা পুরো হবে না যদি মূল্যায়ন করতে হয় তাহলে মলায় এই ধ্যান শব্দকে নিয়ে আসতে হবে যদি মলায় আসেন তাহলে ওনার একক কর্তৃত্ব চলবে না দেশ যতই ছোট হোক না কেন ওনার কর্তৃত্ব শুধু থাকলে হইল আর না তো এত বললাম সাজ হয়ে গেছে সারা শুনিয়েতে মারামারি হইতেছে নতুন নতুন শখ তামানের মানুষ ফেলে তার চোখ কোনো আফসোস থাকে না যে তবলিগের নামে মসজিদে মসজিদে মারামারি হইতেছে মানুষ অমুসলমানরা হাসি হাসিতে হাসি তামসা করতেছে শাসি চারটা করতেছে ফিরানের ঠেকানোর কোনো বাস্তব কোনো পদক্ষেপ নাই আমাদের এখান থেকে যে ইস্তেমার আগে পাঁচজন মানুষ গেছিলেন আপনারা শুনতেন না ভাই ফারুক সাহেব মালানা মাহফুদ সাহেব এই চারজনের কথাই ওই বললেন যে আমি আর একজন নিয়ে যাবো সরস্ত বললেন ঠিক আছে আপনি নিয়ে যান মালানা সাহ সাহেবের কাছে গেলেন ইজতেমার দেওয়ার জন্য আমি কবুল করলাম আমি যাব এরপরে বললেন তাইলে আপনি ওনাদেরকে কিছু সাথে করে নিয়ে আসেন উনি পরিষ্কার বলে দিলেন ও বি যায় তারাও যাবে আমিও যাব এটা একেবারেই শুনব তারা কি এত খারাপ সব শোনেন এই কাপেলা মালারা ইব্রাহের কাছে গেল ওনাদের কাছে মালারা ইব্রাহ বললেন যে ভাই দেখো আমরা এখন নিজেদের মধ্যেই আমাদের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে মানুষের ভিতরের অবস্থার আসর পড়ে মজমার মধ্যে এই অবস্থার মধ্যে যদি আমরা যাই তাহলে তোমাদের মজমার মধ্যে আরো খারাপ আসর পড়বে দোয়া করো আগে আমরা মিলে যাই তারপরে আমরা যাবো একসাথে দুইটা ভাষার মধ্যে পার্থক্য কিছু আছে হলো দরজ আর এখানে হলো নিজের স্বার্থক এই হলো পার্থক্য আর কিছু না কি শোনা মেরি মহত ও আরো করি যে আপনার এই কামটার সাথে লেগে যান আপনারা করতে থাকেন মানুষই আপনাদেরকে জিম্মারা দায়িত্ব দিয়ে দেবে কিন্তু আপনারা দূরে থেকে বললেন যে আমাদেরও দায়িত্বের মধ্যে অধিকার আমাদের থাকতে হবে আপনি তো কিছু বুঝবেনই না এসে তখন কি করবেন অধিকার আপনারা দিলে আপনি কি করবেন জামাত হাকিম অভিজ্ঞতা যারা আছে তার কাছে জিজ্ঞেস করো জ্ঞানী জ্ঞান জ্ঞানিক তার কাছে জিজ্ঞেস না মেরে মহতারাম দোস্তার হবে এই কাজের সাথে দশ বছর পরে ওই উস্তাদের সাথে ওই সমস্ত উস্তাদের পার্থক্য হয়ে যায় যারা এক স্থান্তে জাহাদিসের কথা পড়াইতেছে কি বলবেন হয় না পার্থক্য হয়ে যায় মেরে মহতরাম দোস্ত বুঝর্গ আমরা এই কামটার সাথে নিজেদের কাম মানে যার যার ভাবে তাতে আমার দাম বাড়বে হাজর ইলেসুর রহমতুল্লাহ কাম শুরু করছিলেন দাম বাড়ছে না কমছে হাজর ইসুর রহমতুল্লাহর দাম বাড়ছে না কমছে হাজর হাসান রহমতুল্লার দাম বাড়ছে না কমছে এই কাম আসছে আমাদেরকে ইজ্জতলা বানানোর জন্য এই জন্য মেরে মহতার মাকামের যে মাসে এই কামগুলার সাথে আমরা আর এখন রমজান মাস আসছে এই রমজান মাসে আমরা আল্লাহ রাস্তাতে যাবো সময় লাগাবো এইরকম নিয়োগ কারখানা আছে যে চিল্লা এক চিল্লা লাগাবো যদি এখন থেকেই বছরের হালের নিয়োগ করতে পারে সেও ভালো আর একটা হলো বাংলাদেশ আমাদের দেশে বহু জামাত তৈরি হয় কিন্তু আলেম ছাড়া দিতে পারে না আলেম নাই কে বলেন নারায়ণগোলারা প্রতি বছরে পাঁচশো আলেমের যোগান দিতে পারে না তিন চিল্লা হইলেও চলে ছাল হইলেও চলে লাগাইছে লাগাইতে তিনচিল্লা দিতে এরকম আলেমের সংখ্যা নারায়ণগোলের পাঁচশো হবে না কে বলেন কি বললাম কত সংখ্যা আপনাদের যাতে ছাল হয়েছে বা তিন চিল্লা হয়েছে তারা বিদেশ ফবরের জন্য আর হয় নাই এক বছরের জন্য এই মুহূর্তে ছালে পারতেছি না রমজানে একটা চিল্লা দেব কে কে আছে